আবু হুরাইরা হ্রদিয়াল হতে বর্ণিত এক সময় নবী সাল্লাহজিদে তশরিফ আনলেন তখন এক ব্যক্তি মসজিদে প্রবেশ করে সালাত আদায় করল অতপর সে নবী সাল্লাহ নবী সাল্লাহ সাল্লাম তার সালামের জবাব দিয়ে বললেন তুমি ফিরে গিয়ে সালাত আদায় করো কেননা তুমি সালাত আদায় করনি লোকটা আবার সালাত আদায় করল এবং আবার এসে নবী সাল্লাহ আলাইসাল্লামকে সালাম দিল তিনি বললেন আবার গিয়ে সালাত আদায় করো কেননা তুমি সালাত আদায় করি এভাবে তিনবার ঘটনার পুনরাবৃত্তি হলো। অতপর লোকটি বলল সে মহান সত্তার শপথ যিনি আপনাকে সত্য সহ প্রেরণ করেছেন আমি এর চেয়ে সুন্দর সালাত আদায় করতে জানি না কাজেই আপনি আমাকে শিখিয়ে দিন তখন তিনি বললেন যখন তুমি সালাতে দাঁড়াবে তখন তাকবীর বলবে অতপর কুরআন হতে যতটুকু তোমার পক্ষে সহজ ততটুকু পড়বে অতপর রুকুতে যাবে এবং ধীর স্থিরভাবে রুকু আদায় করবে অতপর রুকু হতে উঠে সোজা হয়ে দাঁড়াবে ধীর স্থিরভাবে সাজদা করবে অতপর সাজদা হতে উঠে ধীর স্থিরভাবে বসবে এবং পুনরায় সাজদায় গিয়ে স্থিরভাবে সাজদা করবে অতপর পুরো সালাত এভাবে আদায় করবে